শ্রোতা আগেকার আবার সামনে উপস্থিত হাইছি শেখ মুব রাশেদ আল আজমি হাজার जीवन संक्रांत हाँ आज के चतुर्थ पर्वे षोलो नम्बर टूटे शुरू करते जाटे कुरेश जख द्वित बार আপনার ফিরে আসে শাস্তির দিকে অর্থাৎ যখন দেখলেন কোনো মতেই আপনার মুসলমানদেরকে ফিরিয়ে নেওয়া যায় না হ্যাঁ এবং দাওয়াতি কর্মকাণ্ডকে তেমন একটি ব্যাহত করা যাচ্ছে না শাস্তি ইত্যাদির মাধ্যমে কৌশলের মাধ্যমে তখন তারা কঠিন শাস্তির দিকে আবার ফিরে আসলো যারা ইমান গ্রহণ করত ফকিরদের মধ্যে তাদেরকে আবার কঠিন শাস্তি দেওয়ার চেষ্টা তারা করল তখন রসুল আলম তার সাথীদেরকে দ্বিতীয়বার হিজরত করার ইথোপিয়ার দিকে অনুমতি দিলেন এটা আছে যেটা দ্বিতীয় হিজরত বলা হয় ইথোপিয়ার দিকে তখন যারা হিজরত করেছিলেন প্রথমবার পনেরো জন ছিল পুরুষ মহিলা এবারে কিন্তু সংখ্যা একটু বেশি দ্বিতীয়বার হিজরত করেন তার মধ্যে বিরাশি জন পুরুষ ছিল এবং ১৮ জন মহিলা ছিল এবং এই গ্রুপের আমির ছিলেন নেতা ছিলেন জাফরিব নাবি তলিব রুফ দ্বিতীয় হিজরত যখন ইথোপিয়ার দিকে হয় তখন এটা কিন্তু হিজরতটা ছিল সব চাইতে কঠিন হম এই হিজরতের সময় মুসলমানরা আপনার অনেক শাস্তির সম্মুখীন কঠোরতার সম্মুখীন হয়েছে কুরারদের পক্ষ থেকে এবং তারা অনেক কষ্ট পেয়েছেন এই যে হিজরত দ্বিতীয়বার हजरत खालिद ने फिजाम जदयी आत दंशन कर मध्य मृत्यु बरण करें तीन साहब कष्टकर एक बेपारे पुथी मध्य मृत्यु সতেরো নম্বর টুইটের মধ্যে তিনি বলছিলেন যে যখন কুরাই বংশের লোকেরা দেখতে পেল যে ইসলাম তো আস্তে আস্তে প্রচার পাচ্ছে এবং দ্রুত গতিতেই প্রচার পাচ্ছে তখন তারা একটা নতুন প্রস্তাবনা পাশ করলো সম্মিলিত ক্রমে এবং যেই প্রস্তাবনা ছিল খুবই নির্যাতনমূলক এবং অত্যাচারমূলক সেটা হচ্ছে যে তারা একটা আপনার চুক্তি নামা লেখলো যে চুক্তি নামার মধ্যে বনু হাসিম এবং বনুর মোত্তালিমের সাথে বয়কট করার তারা সিদ্ধান্ত গণিত হয় হম যেটাকে সাহিফা বলা আরবিতে যে এরকম একটা চুক্তি লেখে কাবাগরের ভিতরে রেখে দিল এবং যে তাদের কাছ থেকে এবং তাদের কাছে না এবং তাদের সাথে না এবং তাদের তাদের মধ্য থেকে কোনো মহিলাকে বিবাহ করা যাবে না এবং তাদের কাছেও কাউকে বিবাহ দেওয়া যাবে না এটা হচ্ছে বয়কট চুক্তির মর্ম তখন আপনার बनुल करन एदेर ही एरा तो एक गिर उपत्यकान कारण जो बैकटर सम्मुखीन तक कि बनुर मुतालेब बनू हाशिम एक गिरिपतान ग्रहण करें हम्म जेटा केलिब बला है तारा काल करें। काल तीन बचर हम्मयर जीवन जापन मुसलमान दर अने कठिन हो जाए विशेषकर अवस्थान करुदार कष्ट এবং শেষ পর্যন্ত এমন তৃষ্ণার কষ্টে যে ভুগেন তারা কিছু আপনার খুঁজে পেত না নম্বর তিনি বলেন এই যখন বয়কটের সময় চলছিল তখন বিশিষ্ট একজন ব্যক্তি আপনার যখন কঠিন সময়ে যারা জন্মগ্রহণ করেন তাদের একটা বিশেষ আপনার কাহিনী থাকে এবং তিনি শেষ পর্যন্ত বিশাল আলম হয়ে দেখা দিলেন হ্যাঁ আপনার যুগ শ্রেষ্ঠ এই বয়কটের মুহূর্তে আপনার জন্মগ্রহণ করেন হাবরুল কোরআনের আব্দুল্লাহ ইবনু আব্বাস রদিউল্লাহমা তিনি এই আবি তালেবের মধ্যে আবু তালেবের যে এই যে গিরি সেটার মধ্যে তিনি জন্মগ্রহণ করেন এই বয়কটকালীন মুহূর্তে এবং কিছু লোকেরা इति मध्य कबर शरीफे ढुके जोनमूलक जी बट चुक्ति लिखित छोटा के कब शरिफे ढूके फेले হ্যাঁ এটা হচ্ছে মূল কথা এটা প্রমাণিত কিন্তু যারা একটু মানে সহানুভূতি দেখিয়েছে যারা গিরি উপত্যকায় অবস্থান করেছিলেন সেবা আবি তলবের মধ্যে তাদের সাথে যাদের ছিল এরা কিছু ব্যক্তি কাবাতে ঢুকে ওই আপনার চুক্তিটাকে ছিঁড়ে ফেলতে সক্ষম হয়েছে হ্যাঁ আব্দু আবু তলিব রসুল আকরম ইসলামের চাচা এই পুরাইশ যে আপনার বয়কট চুক্তি এটা শেষ হওয়ার তাও এর বাণী তার সামনে উপস্থাপন করেন যখন তিনি একবারে শেষ মুহূর্তে মুমুর্ষ অবস্থায় তিনি তখন রসুল আকরমসাল্লা তাওহিদের বাণী তার সামনে উপস্থাপন করেন কিন্তু আল্লাহ শানু তার ইসলামটা আপনার তার ভাগ্যে রাখেননি এতে কোন সন্দেহ নেই এটা প্রমাণিত কুফুরীর উপর তিনি মৃত্যুবরণ করেন এবং রসইল আকর ইসলাম এর জন্য অনেক দুঃখিত হন কারণ তার চাষা যিনি তাকে সবসময় আপনার এই দুঃখ কষ্টে তার সাথে রেখেছিলেন এবং তার পক্ষে কাজ করেছিলেন তার মুসলমান তিনি খুব দুঃখিত হয়েছিলেন এবং তিনি বলছিলেন আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব যেটা ইব্রাহিম তার বাপের ক্ষেত্রেও বলেছিলেন এরপর আল্লাহন কিন্তু সুরে তো আবার মধ্যে আয়াত নাজিল করে ডুইল আকরমকে এবং মোমেনদেরকে নিষেধ করে দেন जर को निकटतम मतृय जदिनी मारा जाए सीढ़ी तेज तरह जो क्षमा चावा जा আল্লাহ جل شان সুরাত ওবরাইতের মধ্যে বলে মাকানাল নবিজি ওয়াল্লাজিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশতিকিন ওয়ালাউ কানু লিগুরবা মিন বা'দিমা তাবায়yana লাহুম анnahum اصحابু জহিম আল্লাহ বলেন যে কোন নবীর জন্য এবং মুমিনের জন্য হালাল হবে না যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে যদিও তারা তাদের নিকট আত্মীয় জাহান যে জাহান্নামের মধ্যে সবচাইতে হালকা শাস্তি যে পাবে সে হচ্ছে আবু তালেবা মুগু যে তাকে এক জোড়া জুতা দেওয়া হবে जहां नाम जूता जेटार कारण जे जूता पड़ार कारण मगज्ता अपना एरक टकबक करते थक आंदोलित होते थे তিনিও মৃত্যুবরণ করেন আবু তালেবের মৃত্যুর পর তাইলে এটা বয়কট জীবন পার করার পরই হয়েছিল এই মৃত্যুগুলো এবং তাকে হুজন এলাকায় মুক্কার যে কবরস্থান হুজনের মধ্যে সেই হুজোন এলাকায় আপনার দাফন করা হয় এবং তখন কিন্তু জানাজার নামাজের কোনো বিধান ইসলামের মধ্যে চালু হয়নি বলেছিলেন কাসাবিনাকে জান্ন একটি বাঁশের ঘরের আপনি সুসংবাদ দিন যেখানে কোনো আপনার চিৎকার চেচামেশি এবং কোন ক্লান্তি থাকবে না যখন আপনার কাছে আসবে তখন আপনি আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম দিবেন। যে খাদিজা আসতেছে আসলেই তাকে সালাম দিবেন দুজনের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে রসুল আকরমসালাম কিন্তু যখন তার চাষা মৃত্যুবরণ করেন এবং তার স্ত্রী খাদিজা। মৃত্যুবরণ করেন তখন রসুল আকরম অনেক কষ্ট পেয়েছেন কিন্তু এই কথা প্রমাণ নেই যে তিনি এই বছরটাকে আমুল হসন বলে ঘোষণা দিয়েছেন হ্যাঁ বরং এটা হ্যাঁ ইতিহাসবিদরা হ্যাঁ এটার নামকরণ করেছে কিন্তু রসুল আকরমসালাম নিজে এটার নামকরণ করেননি এবং এইভাবে সামনে আমাদের সাথে থাকবেন বলে আশা করি পাঁচটা পাঁচটা টুইট করে আমরা রসুল আকরুল ইসলামের জীবনী সংক্ষিপ্ত আকারে শেষ করার চেষ্টা করব ওসলিয়ন